وتلك الأمثال للناس لا إلا العالمون. رضي الله تعالى عنه قال আমরা ইলমের ফজিলতের উপরে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করবো মনে করছি আশাবাদী যে दर्शक मंडल खूब मनोजग सहकारे शुनेल कर चेस्टा करबें आल्लाह तलाल कल फल नजरीबल नासमी कत दृष्टान पेश कर मानुषर जन लायलोहा आलम ये सब दृष्टान एकम्र आलेम छाड़ा জ্ঞানী শিক্ষিত মানুষ ছাড়া কেউ জানবে না কেউ বুঝবে না সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহতলা বলছেন আমি অসংখ্য দৃষ্টান্ত পেশ করেছি চন্দ্র সূর্য তারকা আকাশ অনেক দৃষ্টান্ত আছে একটা মুরগির ডিমের ভিতর থেকে একটা মুরগির বাচ্চা বের হলো এটা আল্লাহর নিদর্শন তুঁদ গরুতে খেলে গোবর হয় আপনার পোলু খেলে খেলে রেশমিশুতা হয় হরিণে খেলে কুস্তরিয়া আতর হয় এগুলো আল্লাহর নিদর্শন আল্লাহ তার পরিচয়ের জন্য কত নিদর্শন পেশ করেছেন কিন্তু এগুলো কে বুঝবে কে জানবে কে মানবে একমাত্র শিক্ষিত মানুষই জানবে ও বুঝবে আল্লাহতালা শিক্ষার মান এইভাবে পেশ করতে চাচ্ছেন আল্লাহতালা বলছেন যে যারা শিক্ষিত নয় তারা জাহান নামে গিয়ে আফসোস করবে তারা বলবে আমরা যদি জানতাম তাহলে আজকে জাহান নাম বাসী হতাম না ইসলামের অপর নাম হলো জানা আর এর বিরোধী নিয়মনীতির নাম হলো জাহেলিয়াত না জানা দুনিয়াতে যত মানুষ অন্যায় করছি এটা হচ্ছে না জানার পরিচিতি না জানার পরিণতি रसुल सल आल्लम अतदिन पर्त कैम कायम हो जतदिन चले आसायद्रिलीमा हत्या बुझेना क्या हमें मारलम निहत व्यक्ति बुझभिना क्या मरलम मानूष एत अज्ञा एत मानुष बुद्धि विवेकहन हो जाए আল্লাহর নবী বলছেন যে মারামারি সমাজে এত বেশি হয়ে যাবে ইন রাজু ওহি ওয়া আমিহি মানুষ তার ভাইয়ের ছেলেকে মারবে তার প্রতিবেশীকে মারবে নিকট আত্মীয় কে হত্যা করবে তো সাহাবিগন বললেন আল্লাহ নবী সেই সময় কি আমাদের কোনো বুদ্ধি বিবেক থাকবে না আল্লাহর নবী বললেন যে না বুদ্ধি লাবেক থাকবে না সেই দিন মানুষের ভিতর থেকে বুদ্ধি জ্ঞান ও এক লোফ লাহ হাবা না আর ওই স্থানে স্থলাভিষিক্ত হবে বোকা মানুষ যদি চ আমরা এখন দেখছি যে দিন দিন বিদ্যা বেড়ে চলেছে কিন্তু এটা বিদ্যা নয় যে বিদ্যা না হক হক বুঝে না সত্য মিথ্যা বুঝে না সেটা মূলত বিদ্যা নয় সম্মানিত দর্শক আল্লাহ আল্লাহতালা বলছেন আমি অনেক দৃষ্টান্ত পেশ করেছি শিক্ষিত মানুষই সেই দৃষ্টান্ত বুঝবে তিনি বলছেন যে অমায়াস্তাবিল অন্ধ মানুষ আর চক্ষুওয়ালা মানুষ দুইজন সমান নয় জীবিত মানুষ আর মরা দেহ দুইটা সমান নয় সম্মানিত দর্শক আল্লাহ আল্লাহতালা বলছেন যে জীবিত দেহ মানে শিক্ষিত মানুষ আর যে মারা গেছে লাশ হয়ে পড়ে আছে এটা হলো অশিক্ষিত মানুষ দেখেন তো আল্লাহ কিভাবে দৃষ্টান্ত পেশ করছেন শিক্ষা এবং যে শিক্ষিত মানুষ হলো জীবিত মানুষ আর মূর্খ মানুষ হল মৃত মানুষ দেহ। সম্মানিত দর্শক মন্ডলী আমরা অত্র আয়াতে খুব ভালোভাবেই বুঝতে পারছি সুরা ফাঁতের উনিশ বিশ একুশ এতে আমরা বুঝতে পারছি যে শিক্ষিত মানুষ কাকে বলে আর অশিক্ষিত মানুষ কাকে বলে আমরা যদি শিক্ষিত হয়েও অন্যায় করি তাহলে আমরা শিক্ষিত নই এ কথা আল্লাহর নবী বহুবারই বলেছে। সম্মানিত দর্শক আল্লাহ আল্লাহতালা বলছেন আর রাহমান আল্লা কোরআন রাহমান তিনি जिन्ह शिक्षे दिए खालीसान जिन मानुष के सृष्टि करान जिन मानुष के सबकि विवरण शिक्षे दिए सम्मानित दर्शक मंडल जतदी पर्त मानुषार भरे कुरान विद्या थकबेना त्य मानुष हक ए बिल प्रमाण वीछू बुझते जान अपनी अपन ऐले के शिक्षित कर পঞ্চম শ্রেণিতে ভর্তি করে আপনি তাকে ইংরেজি শিখিয়ে দিতে চান অঙ্ক শিখাতে চান এইট ক্লাসে কয়েকটা প্রাইভেট মাস্টার দেন ইন্টার পাস করার সময়তে কয়েকটা প্রাইভেট মাস্টার দেন তারপরে আপনার এই ছেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় ভালো রেজাল্ট করে এই রেজাল্ট নিয়ে চলে যাই সে লন্ডন লন্ডনে সে শিক্ষা অর্জন করে এসে একজন বড় ডাক্তার হয় মনে কিছু নেন না আপনার ছেলের আমরা একটু কিছু নিদর্শন পেশ করি আপনার ছেলে মেডিকেলের বড় ডাক্তার। আমি গেলাম আমার নিয়ে। ডাক্তারে ভর্তি করা হলো ছেলে আমাকে বলল চিকিৎসা হবে ক্লিনিকে নিয়ে গেলাম চারটে পরীক্ষা দিল চার পাঁচে কুড়ি দুই হাজার টাকা গেল আপনার ছেলে নিল পাঁচশো এখন পর্যন্ত আমার পিতার চিকিৎসা শুরু হয়নি বলুন আপনি আপনার ছেলে কেমন শিক্ষিত আপনার ছেলে লন্ডন থেকে ব্যারিস্টারি পাস করে এসেছে হাইকোর্টের একজন উকিল আমি গেলাম আমাদের কোনো সমস্যা নিয়ে কেস করতে আপনার ছেলের হাতে টাকা দিলাম আপনার ছেলে বলল ঠিক আছে দশ দিন পরে দেখা করো দশ দিন পরে আমি দেখা করলাম বলল যে টাকা নিয়ে এসেছ আমি বললাম সেদিন যে টাকা দিয়ে গেছি যে না আরও টাকা লাগবে আমি বললাম আমার যেটুকু জমি ছিল সেটুকু বিক্রি করে টাকা নিয়ে এসেছি এখন শুধু ভিটা বাড়ি আছে আপনার ছেলে বলল ঠিক আছে ভিটা বাড়ি বিক্রি করে টাকা নিয়ে আসুন আমি বাড়ি গেলাম আমার ভিটা বাড়ি বিক্রি করে টাকা নিয়ে আসলাম আমার ছেলে মে বউকে বাড়ি থেকে বের করে দিয়ে আপনার ছেলের হাতে টাকা দিলাম আপনার ছেলে এখন পর্যন্ত আমার কেস চালুই করেনি বলুন আপনার ছেলে কেমন শিক্ষিত সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহর নবী বলেছেন ইরফল ইল বেদ্যা উঠে যাবে অয়েক জাহাল মূর্খতা বেড়ে যাবে শিক্ষিত মানুষ মূর্তি তৈরি করছে অথচ আল্লাহ নবী বলেছেন আলী ইল্লা তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙে চৌচির করো আল্লাহ কাবরান মুসরিফান ইল্লা সবাই তাহ আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর সবকে ভেঙে সমান করো মূর্তি ভাঙা নীতি নবীগণের আমরা সবাই জানি মুসলিম হিসেবে ইব্রাহিম আলাইসাল্লাম মূর্তি ভেঙেছিলেন जब मूर्ति सबके भेगे चुड़े एक बेर फेल्गो गड़ाई কাকে বলে কোনটার নাম শিক্ষে আল্লাহ কোনটাকে বললেন জাতি যদি করলেন না বুঝে কোনটা ভালো আর কোনটা মন্দ তাহলে কি করে হতে সম্মানিত দর্শক মন্ডলী আমরা আসলে আমাদের শিক্ষিত ছেলেমেয়ের বিষয়গুলি পেশ করছিলাম ইলমের ফজিলতে আমরা কোন ইলমে পরকাল পেতে পারি আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ বিরতির পরে আপনাদের সাথে এই বিষয়ে আবার আলোচনা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মাদানি দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন ধর্মকে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 उच्छेद करा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 সম্মানিত দর্শক মন্ডলী আমরা বলছিলাম নবী বলেছেন এমন একটা সময় চলে আসবে লায় কাতিলিমা কাতালা অলাল মাকতুলো ফিমা কোতলা হত্যাকারী বুঝবে না কেন সে মারল নিহত ব্যক্তি বুঝবে না কেন সে মরলো আমরা মূলত এই কথাটাই বুঝাতে চাচ্ছি যে আসলে কি তাহলে আমাদের কাছে বিদ্যা নেই বা যেই সময়টার জন্য আল্লাহ রসল এই কথাটা বললেন সেই সময়ে কি মানুষের কাছে বিদ্যা থাকবে না আজকে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে বিশ্ববিদ্যালয় যারা বড় ডিগ্রিধারী তাদের সেখানে অবস্থান একটা ছেলে একটা সাবজেক্ট নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে যার জন্য তার কত চেষ্টা তাহলে সবচেয়ে ভালো বড় প্রতিষ্ঠান হচ্ছে বিশ্ববিদ্যালয় চলেন তো দিনি ভাই আমরা একটু দেখি তার মাঠটা তার স্থানটা যত অন্যায় আপনারা চাইবেন সেখানে আছে যত দুর্নীতি আপনারা খুঁজতে চাইবেন সেখানে আছে তাহলে এটা শিক্ষা প্রতিষ্ঠান হলো কি করে শিক্ষাত জাতির কল্যাণ আনে শিক্ষাত জাতির ক্ষতি আনে না ওখানে যা দেখেন একজন যুবক একজন যুবতির যুবতীর উরুরানের উপরে মাথা দিয়ে বসে আছে কেউ কিছু বলে না এখান দিয়ে হেটে যান ভাইস চ্যান্সেলার এখান দিয়ে এই রাস্তা দিয়ে হেটে যান বড় শিক্ষিত মানুষ এই রাস্তা দিয়ে হেটে যান এমপি মন্ত্রী কেউ কিছু বলে না বলা নাকি যায় না বলা নাকি অপরাধ তাহলে কি এটা পশুর জগৎ আমরা কি পশুপ্রাণী হিসেবে বসবাস করি কেন এটা আল্লাহ রসুল বলছেন যে মানরা মিনকুমুন কারানহীন মেস্তাতে কালদেহীন মানুষ যে কোনো অন্যায় দেখলে তাকে সম্ভবপর ঠেকাবে যেকোনো বললে যদি সম্ভব না হয় তাহলে তাকে মুখে বলে ঠেকাবে যদি সম্ভব না হয় তাহলে অন্তর দিয়ে ঘিরে করবে এটাও হলে এক ধরনের ঠেকানো তো আমরা কেন কিছুই বলতে পারি না সম্মানিত দর্শক মন্ডলী আমরা ছাত্র জীবনে কয়েকটা হাদিস পড়েছিলাম তখন থেকেই চিন্তা ভাবনা করতাম যে এই হাদিসের বাস্তবতা কি হবে এটা কেমন হলো আল্লা বলছেন গাধির সাথে মিলে লজ্জা সাথে মিলে লজ্জা জানে না মানুষ খোলা মাঠে অন্যায় করবে অশ্লীল কাজে লিপ্ত হবে লজ্জা বুঝবে না আমরা তো শিক্ষা প্রতিষ্ঠানের মাটির উপরে দেখছি এভাবে নারী পুরুষ একাকার হয়ে दिन दिन बस को कि आल्लाद जीवित देह और मूर्खता मैं मरा देह तो ये नारी पुरुष ये समय काटा कि मरा देह ना तार मरा देहटा क्या शिक्षित सम्मानित दर्शक मंडल सब चेपर जगह अपन जेलखाना যে দেখুন কতগুলো লোক জেলখানাতে ২০ বছর থেকে আছে সে নিজেই জানে না আমি কেন আছে। তার অপরাধের কথা তার জানা নেই আপনি সবচেয়ে বিপজ্জনক জায়গা হাসপাতাল গিয়ে দেখুন আপনার পিতাকে এমনিতে রেখে দেওয়া হয়েছে একটা বড়ি দিয়ে বুঝে নিতে হবে শিক্ষা নেই শিক্ষে কাকে বলে আমরা নিজেই বুঝিনে। আল্লাহ আল্লাহতালা বলেন আর রাহমান রাহমান তিনি যিনি কোরআন শিখে দিলেন আর রাহমান আল্লামাল কোরআন যিনি কোরআন শিক্ষে দিলেন ইনসান যিনি মানুষ সৃষ্টি করলেন আল্লামাহুল বিবরণ শিখে দিলেন তিনি হচ্ছেন রাহমান সম্মানিত দর্শক মন্ডলী বলতে চাচ্ছি কোরআনের বিদ্যে মূলত বিদ্যে ইংরেজি বিদ্যে আনুষঙ্গিক বিদ্যে অঙ্কের বিদ্যে আনুষঙ্গিক বিদ্যে বাংলা বিদ্বে আনুষঙ্গিক বিদ্যে এগুলির প্রয়োজন আছে তবে কোরআনের বিদ্যা হচ্ছে মূল বিদ্যা যেটা পূর্ণ বজায় রেখে মানুষ এগুলি অর্জন করবে দুনিয়া উপার্জনের জন্য প্রযুক্তির জন্য দুনিয়া ভোগ করার জন্য পয়সা পথে উপার্জনের জন্য এটার প্রয়োজন আছে তবু ওটা আগে থাকতে হবে হক বাতিল বুঝার জন্য এই বিদ্যা না থাকলে তো মানুষ কল্যাণ পাবে না আল্লাহ রাসুল বলছেন লালায় কত বায়তন কালবনত সাবির ওই ঘরে ফেরেস্তা প্রবেশ করে না যে ঘরে ছবি এবং কুকুর থাকে বাড়িতে দাওয়াত গেলেন আলী বললেন আমার পিতা মাতা আপনার নামে উৎসর্গ হোক আপনি ফিরে যাচ্ছেন কেন আল্লাহ রসুল আলী তোমার বাড়িতে মূর্তি আছে পর্দায় এই জন্য ফিরে যাচ্ছে তাহলে আল্লাহ রসুল छवि मूर्ति आज शोके मूर्ति गायती चिंता करके मूलत कुरान विद्य जे विद्या प्रथम परिचय दीते निकन आल्लाकरा विस्मे रब्बे कल्लि खाल খালাকাল ইনসান আলাকালে পড়ুন করেছেন রক্তপিণ্ডু হতে সৃষ্টি করেছেন সম্মানিত দর্শক মন্ডলী ইসলামী এমন বিদ্যে কোরআন এমন বিদ্যে যে বিদ্যে শুরুতেই সৃষ্টিকর্তাকে চিনাই এমন কোন পৃথিবীতে ধর্মীয় গ্রন্থ নেই যে গ্রন্থ শুরু হয়েছে সৃষ্টিকর্তার পরিচয় দিয়ে সেটা বাংলা হোক ইংরেজি হোক যে ভাষাতেই হোক না কেন আপনি পৃথিবীতে কোনো বই পাবেন না কোনো বিদ্যাই পাবেন না। যে বিদ্যায় সৃষ্টিকর্তার পরিচয় দিয়ে শুরু হয়েছে দেখুন ইকরা আপনি পড়ুন রব্লাদি খালাক সেই প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন দেখেন এর সূচনাতেই হচ্ছে আল্লাহর পরিচয় আল্লাহকে জানা আল্লাহকে চিনা আপনার ছেলে ক্লাস ওয়ান থেকে ইংরেজি পড়া শুরু করেছে তার জীবন শেষ করে দিল আল্লাহর পরিচয় সে জানতে পারল না আল্লাহকে সে চিনতে পারল না বরং ধীরে ধীরে ধীরে ধীরে এটাই শিখল যে আল্লাহ নেই পৃথিবী এমনিতেই চলে এটাই বুঝলো এটাই জানল। তাহলে ও শিক্ষিত নয় এবং ও জাতির কল্যাণ আনতে পারে না এ কথাই ঠিক সম্মানিত দর্শক মন্ডলী আমরা জানি আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলাই্লাম গাড়ে হিরে বসে তাসবি তাহালিল করছিলেন হঠাৎ একদা জিবরাইল সালাম এসে বললেন ইকরা পড়ুন আমাদের নবী বললেন মা না বেকারি আমি পড়তে জানি না জিবরাইল আবার বললেন পড়ুন আমাদের নবী বললেন আমি পড়তে জানি না জিবরাইল আলাইসালাম আবার চেপে ধরে বললেন ইকরা বিস্মে খালাক আলিং আলাক ইকরা অরব্ব কাল আকরাম আল্লা কালাম এই পর্যন্ত পড়ে আল্লাহর নবী ওই গাড়ে হিরা থেকে বাড়ি চলে আসলেন বাড়ি এসে বললেন আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো খাসি তলা নাপসি আমি ভয় পাচ্ছি আমার যে কি হয় খাদিজারা যে আল্লাহ আনহা বললেন কোন চিন্তা করবেন না আপনার কিছু হবে না আপনার কিছু হবে না আপনার একটু অতিরিক্ত সান্ত্বনার জন্য চলেন একটু আপনাকে অরাকা আইনি কাছে ঘুরে নিয়ে আসি ঠিক আছে চলো তো আল্লাহ নবী স্ত্রীর সাথে চলে গেলেন অরাকার কাছে তারপরে খাদিজা বললেন যে দেখেন তো আপনার ভাতিজা কি বলে ঘটনা কি ওরাকা বলছে কি ব্যাপার বেটা ঘটনা কি তোমার তো আল্লাহর নবী বলছে না আমি গাড়ি হিরেধে ছিলাম হঠাৎ করে একটা শব্দ করে কি আসলো এসে আমাকে বলছে যে পড়ো আমি বললাম পড়তে জানি না আবার বলল যে পড়ো আমি বললাম পড়তে জানি না আবার চেপে ধরে বলল ইকরা বিস্মে রবেদি এই বলে এই কয়াকায়াত আমাকে পড়ালো তখন অরাকা বলছেন ও সে তো নাম সে তো জিব্রাইল তোমাকে তো এলাকার লোক বের করে দিবে এলাকার লোক আমাকে বের করে দিবে এটা আল্লাহ রসুলেন না কেন পৃথিবীতে তিনি সবচেয়ে ভদ্র সম্মানী মানুষ জাতি তাকে বের করে দিবে কেন জাতি তার সাথে অন্যায় করবে কেন সম্মানিত দর্শক মণ্ডলী। যে বিদ্বে আল্লাহর নবী পেলেন সে বিদ্যাই হচ্ছে মৌলিক বিদ্যা যে বিদ্যা দিয়ে আল্লাহকে চিনা যায় সবচেয়ে বড় ভদ্রী মানুষ নেই তখন জনগণ বললো আল্লাহ আল্লাহ আরে এতগুলি মাহবুদকে একজন করে দিল এটা তো বিরাট আশ্চর্য এটা হয় কি করে হয়কে হত্যা করতে হবে নইলে বন্দি করতে হবে নইলে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে সমন্বিত আল্লাহ তালা বলছেন অতি আমি আমি কত দৃষ্টান্ত পেশ করেছি মানুষের জন্য এগুলি কে বুঝবে এগুলি কে মানবে একমাত্র শিক্ষিত মানুষই এগুলো জানবে একমাত্র শিক্ষিত মানুষই এগুলো বুঝবে অন্য মানুষ এগুলো বুঝবে না জানবে না সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহর নবী বলেছেন যে এমন একটা সময় চলে আসছে যে এর ফল এলম বিদ্যে উঠে যাবে ওয়ান জেল জাহাল মূর্খতা বর্ষণ হবে তিনি অন্য বর্ণনে বলছেন যে ইউক বাজুল এলম এলমকে একবারে কব্স করে নেওয়া হবে আল্লাহ রসুল একথা বললেন যে এল কবস করে নেওয়া হবে এর অর্থ এই নয় যে মানুষের পেটের ভিতর থেকে বের করে নেওয়া হবে তা নয় ভালো মানুষগুলি বড় বিদ্যানগুলি মারা যাবে না জানা মানুষগুলি সমাজে থাকবে আল্লাহ রসুল বলছেন যে পৃথিবী ধ্বংসের এটা একটা লক্ষণ যে ইয়াল তাম ইলমা ইন্দল আসাগের মানুষ বিদ্যা খুঁজবে মূর্খ মানুষের কাছে মানে মানুষের বিদ্যা কমতে কমতে কমতে কমতে প্রকৃত বিদ্যা একেবারে লুপ পেয়ে যাবে যারা কিছুই জানে না তার কাছে মানুষ বিদ্যা চাইবে বিদ্যা খুঁজবে আল্লাহ তালা বলছেন ফস আলু আহ কুং তুমলা হে দুনিয়ার অজানা মানুষ তোমরা জানা মানুষের নিকটে জানো আল্লাহ তাল্লাহ বলছেন যে জানা মানুষের নিকটে জানতে হবে বিদ্বানের কাছে শরীয় জানতে হবে আমরা এদেশে যারা দিন ধর্ম শুনি বক্তব্য শুনি আমরা তো জানি না যে যারা আমাদের কাছে বিদ্যা দিচ্ছে। আমাদেরকে তারা আসলে রাখে কিনা তাদের কাছে কোনো আছে কিনা। জাহেলিয়ত আমাদের মধ্যে বিরাজ করছে আমরা শিক্ষিত নারী হয়ে যদি নগ্ন হয়ে চলি মাথায় কাপড় না দিই তাহলে বুঝতে হবে যে আমার ভিতরে মূর্খতা বিরাজ করছে বিদ্য বিরাজ করে না বিদ্যা হচ্ছে জাতির মানুষের ক্ষতি করে না সম্মানিত যে বিদ্যা আমাদেরকে জান্নাতে দিবে আল্লাহ তুমি আমাদেরকে ওই বিদ্যে জানার ও বোঝার তৌফিক দান করো তোমার দরবারে এই দাবি এ দাওয়া এই দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামাইকুম আহমতুল وآقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون السلام عليكم وآليكم السلام السلام عليكم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 পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক আই ওয়াই ডি তিন শর্ট কোড সোয়েব বিআইসি কোড আই বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান